Bangla, back to your Vedas and your life that God is টু division in Islam is prohibited we understand.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 Glory be to Allah All praise to Allah There is no God but Allah Allah is great All power and might belong to Allah The Most High, the Great We made peace, a symbol of ours, In the name of peace we get year now oh lord please make these days of vows on this earth fill with peace I am. আমার প্রশ্ন হল ভাই আপনি প্রশ্ন করলেন যে আমরা কি সেভাবে সালা আদায় করব যেভাবে পবিত্র কোরআন ও হাদিসে বলা হয়েছে নাকি নিজের মতো করে আদায় করা যাবে আর আগের নবী রসুলরাও কি এই নিয়মে সালা আদায় করতেন আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিয়ে আল্লাহ আমরা এখন যেভাবে সালা আদায় করি সেভাবে করেননি পবিত্র করণেশ মাহিদা তিন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং তোমাদের দিন মনোনীত করলাম ইসলামকে পবিত্রকরণ নাজিল হওয়ার পর আমাদের দিন সম্পূর্ণ হয়েছে এর আগে রাসুলগন সালা আদায় করেছেন আর সিজদাও দিয়েছেন তবে সব নিয়ম কানুন একরকম হয়তো ছিল না হয়তো কিছু ব্যাপার মিলছিল এ সম্পর্কে আগেও বলেছি বাইবেলের উদ্ধৃতি দিয়েছি ইত্যাদি হয়তো মিলছিল তবে একই নিয়ম ছিল না এবার প্রথম প্রশ্নের উত্তর বলি যে আমাদের ইচ্ছে মতো কি সালা আদায় করতে পারি কেন একই নিয়মে সালা আদায় করতে হবে আমি কারণটা বলেছিলাম যে কেন আমরা একই নিয়মে সালা করি সামাজিক উপকার পাব আমাদের ভ্রাতৃত্ব বোধ বেড়ে যাবে আমাদের একতা বাড়বে আমাদের সাম্যতা বাড়বে যদি বলেন আমি চেয়ারে বসে বাসাই সালা আদায় করবো তাহলে এই সব উপকারগুলো পাবেন না সামাজিক সাম্যতা ভ্রাতৃত্ববোধ মানুষের প্রতি মানুষের ভালোবাসা আত্মার উন্নতি সালাদার বিভিন্ন উপকার সম্পর্কে আমি আগেও বলেছি নিয়ম মানলে আপনি এই উপকারগুলো পাবেন কিন্তু আপনার নিয়মে সালা আদায় করলে সেই উপকারগুলো পাবেন না আর এই নিয়মগুলো আমাদের শিখেছেন আল্লাহ সোহান তালা এবং তার রাসুল যদি আপনি নিজেকে নবী চাইতে বড় মনে করেন তাহলে আল্লাহ বলছেন এটাই শ্রেষ্ঠ নিয়ম যদি আপনি নিজেকে আল্লাহর চাইতে উন্নত মনে করেন তাহলে চেষ্টা করে দেখতে পারেন তবে ব্যর্থ হবেন আল্লাহ চ্যালেঞ্জ করেছেন যে কোরণের মতো একটা সুরা রচনা করো মানুষ চেষ্টা করে সফল হতে পারেনি যদি কেউ মনে করে যে আল্লাহ আর চেয়ে উন্নত সে যদিও এটা একটা কুফর অবিশ্বাসীরা নিজেদের নিয়মে প্রার্থনা করে কিন্তু যে লোক পবিত্র করণে বিশ্বাস করে আল্লাহ এবং রাসুলকে বিশ্বাস করে তারা শুধুমাত্র করবে আর বলছে আশা করে উত্তরটা পেয়েছেন এবারের প্রশ্নটা স্লিপে এসেছে ভাই রেদানের কাছ থেকে আসসালাম আলাইকুম আমি সৌদি আরবের জেদ্দায় চাকরি করি একবার আমি আমার এক ফিলিপিনো মুসলিম বন্ধুকে নামাজ পড়তে বললাম সে বলেছিল যে সে কাবা শরীফে সালা আদায় করেছে অনেকবার আর কাবা শরীফে একবার সালা সমান হলো এক লক্ষ সালা তাই আগামী কয়েক বছর আমার সালা আদায়ের কোনো প্রয়োজন নেই কিভাবে এটা উত্তর দেবো ভাই আপনি প্রশ্ন করলেন যে আপনি যখন সৌদি আরবে ছিলেন সেখানে আপনার এক ফিলিপিনো বন্ধুকে সালা কথা বললে সে আপনাকে বলেছিল যে সে সালা আদায় করেছে মক্কার মসজিদুল হারামে আর এই সালা এক লক্ষ সালার সমান সেজন্য কয়েক বছর তার নামাজ পড়ার দরকার নেই তার এই কথার কিছু অংশে সঠিক যে এ সম্পর্কে সহিদিস আছে যেখানে আমাদের নবীজ বলেছেন যে মসজিদে নবমীতে সালা আদায় করা দিনে নবীজির মসজিদে নামাজ পড়া অন্য যে কোনো মসজিদে এক হাজার বার নামাজ পড়ার সমান শুধুমাত্র মক্কার পবিত্র মসজিদ বাদে আর কেউ যদি মক্কার পবিত্র মসজিদে সালাহায় করে সেটা অন্য যে কোনো মসজিদে এক লক্ষ বার নামাজ পড়ার সমান আর আমিও একমত তবে মানুষজন এই হাদিসের আসল অর্থটা বুঝতে পারে না এখানে আপনি অনেক সবাব পাবেন এই মসজিদে সালাহ আদায় করলে অনেক সব পাবেন তবে এতে করে আপনার অন্যান্য ফরজ সালাগুলো মাফ হবে না আমাদের নবীজি এমনটা বলেননি যে যদি এই মসজিদে এক আক্তের ফজরের নামাজ পড়ো এটার সমান হলে এক লক্ষ ফজরের নামাজের সমান না সব বেশি এখানে এক লক্ষণ বেশি সব পাবেন এক লক্ষণ বেশি সব তার মানে এই নয় যে আপনার এক লক্ষ ফজরের সালা আদায় না করলেও চলবে তার মানে এটা নয় আপনার বোঝার সুবিধার জন্য আরেকটা উদাহরণ আমি দেই যখন আমরা বিভিন্ন রকম পরীক্ষা দেই অনেক জায়গায় বোনাস মার্ক থাকে যদি আপনি হন ক্রিকেট প্লেয়ার তাহলে আপনি পাঁচ নম্বর পাবেন মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার সময় কিছু বাড়তি নম্বর থাকে এনসিসি আর খেলাধুলা যেমন ব্যাডমিন্টন ফুটবলের জন্য যদি আপনি ক্রিকেট প্লেয়ার হন তাহলে ক্রিকেটের জন্য ফুটবলের জন্য আপনি এই অতিরিক্ত তিন চার পাঁচ নম্বর পাবেন এখানে ব্যাপারটা কি দাঁড়ালো এই নম্বরটা কাজে লাগবে তখন যখন মেডিকেল কলেজে ভর্তি হতে নম্বর লাগবে নাইনটি ফাইভ পার্সেন্ট আপনি যদি সাড়ে চোরানব্বই পান এই নম্বরটা কাজে লাগিয়ে আপনি তখন মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন কিন্তু কেউ যদি বলে আমি সারা দিন ধরে শুধু ক্রিকেটই খেলবো সারা বছর সারা জীবন খেলবো এভাবে অতিরিক্ত পাঁচ পাঁচ নম্বর নিয়ে আমার যখন একশো নম্বর হবে তখন আমি মেডিকেল কলেজে ভর্তি হয়ে যাব। সে কি ভর্তি হতে পারবে সে দিন ক্রিকেট খেলতে লাগলো সারাদিন আর সারা রাত এভাবে সে পুরো বছরই ক্রিকেট খেলতে লাগলো যে এখানে এখানে আল্লাহ দয়া পাবেন কিন্তু এই সব কারণে আপনার অন্যান্য ফরজ সালাগুলো গুলো মাফ হয়ে যাবে না যেগুলো আমাদের জন্য ফরজ সেগুলো অবশ্যই পালন করতে হবে এটা হলো বোনাসমার্ক তাহলে যদি কেউ হারাম মসজিদের নবমীতে সালা আদায় করে সে অনেকক্ষণ বেশি সব করে আদায় করতে হবে আশা করতে পেয়েছেন আমি বিষ্ণু মহেশ মেহতা আমি একজন ব্যবসায়ী আমি ইন্ডিয়াতে দেখেছি যে যারা মসজিদে নামাজ পড়ে তাদের জন্য মাথায় টুপি পড়াটা আবশ্যিক কিন্তু ইরান আর মরক্কোতে যারা মসজিদে নামাজ পড়তে যায় তারা মাথায় টুপি পরে না বা কিছু দিয়ে ঢাকা থাকে না কেন ভাই আপনি প্রশ্ন করলেন যে ইন্ডিয়াতে লোকজন মসজিদে যাওয়ার সময় সাধারণত টুপি পরে কিন্তু আপনি মরক্কো বা ইরানে দেখেছেন যে লোকজন সেখানে সালাহের সময় মাথায় টুপি পরে না ভাই পবিত্রকরণে এমন কোন আয়াত নেই অথবা এমন কোনো সৈয়াদিসও নেয় যেটা বলছে যে মাথা টুপি পরা এটা ফরজ সালাদে টুপি পরাটা আবশ্যিক এমন কথা কোথাও নেই তবে সয়হাদিসে এমন কথা আছে যে সাহাবারা তারা সালাতের সময় মাথা ঢেকে রাখতেন আর যখন আপনি আপনার মাথা ঢেকে শ্রদ্ধা দেখাচ্ছেন আলহামদুলিল্লাহ যদি ভালো করে দেখেন আমাদের প্রাচ্যের সংস্কৃতিতে প্রাচ্যের কালচারে শ্রদ্ধা দেখাতে আমরা টুপি পড়ি কিন্তু যদি ইংল্যান্ডে যান হ্যালো ম্যাম তারপর টুপি খুলে ফেলেন টুপি পশ্চিমা কালচার জন্য টুপি খুলে ফেলে আমরা আর হাদিস আছে যে সাহাবিরা সালাদার সময় মাথা ঠেকে রাখতেন হয় টুপি দিয়ে নয় কোনো কাপড় দিয়ে সৌদি আরব গেলে দেখতে পাবেন তবে সহি হাদিস বা করণে কোথাও বলা হয়নি যে মাথায় টুপি পরাটা ফরজ যদি মুসলিমরা টুপি ছাড়া সালাদ করে ইনশাল্লাহ সেই সালাটা আল্লাহ কবুল করবেন এটা ফরজ না তবে ভালো আশা করিটা প্রশ্নটা করেছেন ভাই পারে? এস জৈ ভাই আপনি প্রশ্ন করলেন যে কোন অমুসলিম নামাজের সময় অংশগ্রহণ করতে পারবে কিনা ভাই সেই লোক যদি মন থেকেই সালাদ অংশ নেয় তাহলে সবার আগে তাকে ইমান আনতে হবে যদি কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করতে চান আহলান সুস্বাগতম স্বাগতম জানাবো আর সালা তখনই কবুল হবে যদি বিনয়ী আর নম্র আদায় করেন যদি আল্লাহ সুমান তাল্লার উপর বিশ্বাস থাকে তাহলেই সেই অমুসলিম ইসলাম গ্রহণ করবে আর সালা আদায় করবে কিন্তু সে যদি বলে যে না আল্লাহকে বিশ্বাস করি না আপনার সাথে সাথে কারণ বিশ্বাস না থাকলে আসবে না কার কাছে প্রার্থনা করবেন যদি কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করে তারপর সালা আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ সেটা কবুল করবেন যদি সে আল্লাহকে বিশ্বাস না করে আর শুধু মানুষকে দেখানোর জন্য সালা আদায় করে পবিত্রকানি সম্পর্কে বলছে সুরা মাউনে কথা বলছে এরা সালাকে অবহেলা করে অমুসলিমরা সালাতে দাঁড়াতে পারে কিন্তু এতে করে তারা ন্যান্টার পথে পরিচালিত হবে না তারা মুনাফিক তারা ধোকাবাজ ধোকাবাজরা নামাজ পড়তে চাইলে পড়তে পারে কিন্তু সেটা শুধু লোক দেখানোর জন্য কিন্তু কেউ যদি মুসলিম হয় আর আল্লাহকে সৃষ্টিকর্তা মানে সে যদি আল্লাহ সে করতে পারে বোন আপনি প্রশ্ন করলেন যে আমরা অমুসলিমদের বাসায় সালাহ আদায় করতে পারি কিনা বোন আমি আগেও বলেছিলাম আমাদের এটার উল্লেখ আছে সেই বুখারিতে এক নম্বর খণ্ড বুক অব ছাপান্ন নাম্বার আছে যদি উনত্রিশ মুসলিমের করে নামাজ পড়তে চান তাহলে পড়তে পারেন তবে কোন পরিষ্কার জায়গাতে অথবা পরিষ্কার কাপড়ের উপরে করতে পারেন খেয়াল রাখবেন যেখানে নামাজ পড়বেন তার সামনে যেন কোনো মূর্তি বা ছবি না থাকে মাঝে একটা সূত্র রাখতে হবে আমাদের নবী যে দেয়ালের সাথে একটা দূরত্ব রাখবেন মাঝে একটা সূত্রে এমনকি সূত্র সহি উল্লেখ আছে একটা তীরও হতে পারে আপনি যদি সালাতের নিয়মগুলো মেনে চলেন তাহলে অমুসলিমদের ঘরেও সালাত আদায় করতে পারবেন যদি জায়গাটা পরিষ্কার হয় আর সামনে কোনো মূর্তি বা ছবি না থাকে আশা করুত্বটা পেয়েছেন मोनी इबन आमर इबन आश आन्हु लाह मुस्लिम जर मुख हाथ मुस्लिम निरापदे ई व्यक्ति अल्लाह जार निषेध करत बुखारी प्रथम खंड इमान अध्यायेद चार हादिस नम्बर पन्ो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 प्रश्न स्लीपे सला सब चेहरे ग्रहण जोग्य पोशाका पायजामा पैंट शार्ट एरक और पोशाक नाम आरोप पायजामा न्यूनतम शर्त शर जे अंश ढाकते महिला शरिटाई शुद्धम मुख और हाथों कब्जी बाधे पोशाक ढिला টাইট হবে না স্বচ্ছ হবে না হিসাবে বিভিন্ন শর্তগুলো পুরুষদের জন্য নাভি থেকে গোড়ালি পর্যন্ত কমপক্ষে কমপক্ষে সাধারণত পুরো শরীর ঢাকা সেটা গ্রহণযোগ্য এমনকি আপনার কাজটাও এখন কথা হলো কুর্তা পায়জামা পরবেন নাকি প্যান্ট শার্টটাই যদি আপনি সালাতের পোশাকের ন্যূনতম শর্তটা পূরণ করেন যেটা সৈয়াদিসে উল্লেখ রয়েছে আপনি যেটাতে আরাম বোধ করবেন সেটাই করবেন যদি আমি পশ্চিমা কাউকে কুর্তা পায়জামা পরতে বলি খুব একটা আরাম পাবেনা নামাজের সময় সে এদিক ওদিক নড়াচড়া করবে যদি গ্রামের কোনো মানুষকে কোটায় পড়তে বলেন তাহলে সে স্বস্তি পাবে না এরকম করবে তাহলে আপনি যদি সালাদ সরিয়া অনুযায়ী হয়ে থাকে আপনি সেটা পড়তে পারেন যদি তেমন না হয় যেমন ধরুন গলায় ক্রস ঝুলানো তবে পোশাকের মধ্যে এমন কিছু থাকবে না যেটা অবিশ্বাসীদের থাকে আপনি ক্রস করে সালাদা করতে পারবেন না এটা হারাম তবে সেই পোশাকটা যদি হারাম না হয় আমি একজন অমুসলিম আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে মুসলিমদের সালার সাথে অন্য ধর্মের প্রার্থনা মধ্যে পার্থক্য কি যেমন পূজা এবং পার্বন আর সালা বাদে এইসব প্রার্থনা মধ্যে কি কোন রকম সমস্যা আছে আপনি এখানে প্রশ্নটা করলেন যে পার্থক্যটা কি আমরা মুসলিমরা যেভাবে প্রার্থনা করি আর অমুসলিমরা যেভাবে প্রার্থনা করে যেমন পূজা এখানে পার্থক্যটা কি এখানে প্রধান পার্থক্যটা হলো আমরা যখন সালা আদায় করি সেটা করি আল্লাহ স্বাহ তালার উদ্দেশ্যে মহান স্রষ্টার উদ্দেশ্যে আর মুসলিমরা আল্লাহ সবাহতালাকে মেনে চলি আল্লাহ সোবাহ তালা বা সৃষ্টিকর্তা ধারণা সম্পর্কে আমি আগে লেকচার দিয়েছি মহান সৃষ্টিকর্তার ধারণা অন্যান্য ধর্মের অনুসারীরা তারা যারা উপাসনা করে তারা যাকে মহান স্রষ্টা বলে মানে আমরা তাকে মহান স্রষ্টা বলে মানি না যেমন ধরুন একজন লোক মূর্তি পুজো করে আমরা বলি সে যে মূর্তি পুজো করছে সেটা মহান স্রষ্টা নয় আর সেই কথা যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক যদি কোন হিন্দু লোক আমাকে জিজ্ঞেস করে আমি যদি মূর্তির পূজা করি তাহলে সেটা ঠিক না ভুল আমি সে লোককে বলবো যদি আপনি পড়েন अनुच्छेद जागतिक चिंत आच्छन्न तकेश्वर पुजो कर मिथ्याश्वर जरा मिथ्याश्वर पुजो करण करी যেসব লোক নকল বা মিথ্যা ঈশ্বরের উপাসনা করে আমি তাদের ইচ্ছা পূরণ করি যারা ঈশ্বরের পুজো করে তারা আমার উপাস তারা আমার কাছে মুসলিম হিসেবে না আপনাদের ধর্মগ্রন্থ অনুযায়ী সেটা ভুল আপনাদের ধর্মগ্রন্থ বলছে এভাবে প্রার্থনা করা ভুল যদি কোনো খ্রিস্টানকে জিজ্ঞেস করেন সে কিন্তু পবিত্র বাইবেলের নিয়মগুলো মেনে ঈশ্বরের প্রার্থনা করে না পবিত্র বাইবেল বলছে আমি এই কথা আগেও বলেছি সকল সালা আগে চেষ্টা করেছিলেন সালা আদায়ের আগে হাত ধুয়েছেন মুসা ধুয়েছেন হারুন দুয়েছেন তারা সবাই শান্তিতে থাকুন সিজদা দিয়েছেন তবে এখন প্রার্থনা হাত পা ধোয় না চিন্তাও করে না আমি তাদের প্রথমে বলব তাদের ধর্মগ্রন্থ যেটা বলছে সেটা তারা মেনে চলছে না এরপরও আমি তাদের বলবো যে এটা হচ্ছে শেষ আসমানি কিতাব আল্লাহ তালার এখানেই প্রার্থনা করার শ্রেষ্ঠ নিয়মটা বলা হয়েছে আর কিছু লোক এখানে পাল্টা যুক্তি দেখাবে যে কেন তারা বিভিন্ন রকমের মূর্তির পূজা করে এবারে অন্য একটা ছাত্র আপনি বললেন নামাজ পড়তে হবে কাধে কাঁধ লাগে মহিলারও কি একইভাবে নামাজ করবে ভাই আপনি প্রশ্ন করলেন মেডিকেল সায়েন্স আমাদের বলে যে মহিলাদের শরীরের তাপমাত্রা এক ডিগ্রি বেশি নরম লাগবে আপনার আপনি তখন আল্লাহকে বাদ দিয়ে তার দিকে তাকাবেন তাহলে পুরুষরা সালাতের সময় কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবে মহিলারাও কাঁধে কাজ লাগিয়ে দাঁড়াবে কিন্তু পুরুষ আর মহিলা একসাথে সালা আদায় করবে না সালাতের অন্যান্য নিয়মগুলো পুরুষ আর মহিলাদের জন্য সমান ও আলাদা থাকবে আপনারা যদি ইসলাম ও অন্যান্য ধর্মের উপরে কোনো প্রশ্ন করতে চান তাহলে আপনারা লেকচার অনুষ্ঠানে আসতে পারে যার পরেই থাকবে প্রশ্নোত্তর পর্ব প্রত্যেক শনিবারে দুপুর তিনটায় প্রত্যেক রবিবার সকাল সাড়ে এবং মহিলাদের জন্য প্রতি সোমবার দুপুর তিনটায় ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের অডিটোরিয়াম আমি ওয়াহিদা খান আমি এখন বিএড করছি পাশাপাশি এম এ করছে আমার প্রশ্নটা হলো আমরা মুসলমানরা কেন আরবি ভাষায় সালাহ আদায় করি যখন আমরা ভাষাটাই বুঝতে পারি না আমরা যখন সালাহ আদায় করি তখন কি স্থানীয় ভাষা ব্যবহার করা যাবে বোন আপনি প্রশ্ন করলেন যে বেশিরভাগ মুসলিমে আরবি ভাষা বুঝতে পারে না এটা করলে কেমন হয় যদি সালার সময় আমরা প্রত্যেক জায়গার নিজস্ব ভাষায় সেগুলো পড়বো সেটা কি ভালো নয় আমি তর্কের খাতিরে ধরুন আপনার কথাটা মেনে নিলাম যে আমরা স্থানীয় ভাষায় সালা আদায় করব। তাহলে বোম্বে কিছু লোক বলবে আসুন আমরা ইংরেজিতে পড়ি কেউ হয়তো বলবে উর্দু কিছু লোক বলবে হিন্দি কেউ হয়তো বলবে গুজরাটি তখন সেখানে দেখা যাবে বিশৃঙ্খলা এই সমস্যার সমাধান যদি করি তাহলে দেখা যাবে কেউ বলছে চলুন এক নম্বর মসজিদে যাই সেখানে আমরা ইংরেজিতে সালা আদায় করব। দুই নম্বর মসজিদে উর্দুতে তিন নম্বর মসজিদে হিন্দিতে চার নম্বর মসজিদে গুজরাটি আর এভাবেই চলতে থাকবে তারপরও সেখানে বিভ্রান্তি আর বিশৃঙ্খলা থাকবে কেউ হয়তো বলবে যে এক নম্বর মসজিদে আমরা ইংরেজিতে সালা আদায় করব। আমরা সেখানে আল্লা মা আবদুল্লাহ ইউসুফ আলীর অনুবাদটা পড়বো আবার কেউ বলল আমরা পিকটালের অনুবাদটা পড়বো কেউ হয়তো বলল মালানা আব্দুল মজিদ দারিয়াবাদী আর কেউ হয়তো বললো মোহসিন খান আবার আমি শৃঙ্খলা দেখা দেবে যদি এটাও মেনে নেই যে ঠিক আছে আমরা একটা অনুবাদ পড়ব তবু সেই অনুবাদটা হলো মানুষের হাতের লেখা অনুবাদ এটা আল্লাহ সোহান তালার কথা অথবা নবীজির কথাকে প্রতিস্থাপন করতে পারে না আর এই অনুবাদে অনেক ভুল থাকতে পারে सुरालुकमान चौत नम्बर, सुरा नम्बर आय थे तेलावद कर लादी कुरन अनुबाद पढ़ें बसिभागू अनुबादे पवित्र कुरान ए आय ट अनुबादला छात्र অন্য কেউ জানে না যে মায়ের গর্ভে অবস্থিত সন্তানের লিঙ্গটা কি যদি আরবিতে কোরআন সেটি পড়েন আরবিতে লিঙ্গ শব্দটা কোরআনের কোথাও নেই উর্দুতে বেশিরভাগ অনুবাদক অনুবাদ করার সময় এভাবে লিখেছেন আর যদি কোনো ডাক্তার সাল আদায় করে সে ভাবতে শুরু করবে যে এটা কোন ধরনের কথা যে আল্লাহ ছাড়া কেউ জানে না মায়ের গর্ভে অবস্থিত সন্তানের লিঙ্গটা কি হবে এখনকার দিনে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা আগে থেকে জানতে পারি সন্তানের লিঙ্গ কি সে সন্দেহ করা শুরু করবে আর সেজন্য আপনি অনুবাদটা পড়তে পারবেন না কারণ যদি অনুবাদটা পড়েন আর সেখানে কোনো ভুল করেন তখন বলা হবে আল্লাহ সোহান তালা ভুল করেছেন যদি সেটা করানের কোনো আয়াত হয় অথবা বলা হবে নবীজি ভুল করেছেন যদি কোনো হাদিস হয় আর আপনি অনুবাদের মধ্যে কখনো পুরো অর্থটা পাবেন না অনুবাদের সাহায্যে আপনি আংশিকভাবে অর্থটা পাবেন যেন মনোযোগ দিতে পারেন যেমন ধরুন আমি প্রায় বিভিন্ন দেশে যাই আমি যদি ফ্রান্সে যাই আপনার কথা অনুযায়ী সেখানে সালা আদায় করা হবে ফ্রেঞ্চে যদি সালা আদায় করা হয় ফ্রেঞ্চ ভাষায় তাহলে সেখানে আজানটাও দেয়া হবে যদি আমি ফ্রান্সে যাই আর মুজ্জিদ ফ্রেঞ্চ ভাষায় আজান দেয় আমি ভাবো কাউকে অভিশাপ দিচ্ছে আমি যদি মসজিদে যাই আর সেখানে সালা আদায় করি সেটা হবে ফ্রেঞ্চ ভাষায় আমি তখন ভাববো যে ইমাম সে কি আল্লাহ প্রশংসা করছে নাকি গল্প বলছে তাহলে সালা যদি আরবিতে হয় আর আমি যদি হই একজন ইন্ডিয়ান যে ফ্রেঞ্চ ভাষা বা জার্মান ভাষা জানে না যদি আমি কখনো জার্মানিতে যাই অথবা ফ্রান্সে অথবা স্পেনে অথবা পৃথিবীর যে কোনো দেশে আমি যদি সালা আদায় করি আমি জানবো না যে সেখানে কি পড়ানো হচ্ছে আমি তার অর্থটাও বুঝবো না আর আরবিতে আজান এটা পৃথিবী জুড়ে সকল মুসলিমদের জন্য জাতীয় সঙ্গীত পুরো পৃথিবীর মুসলিমদের জন্য জাতীয় সঙ্গীত से जगह से पृथ्वी से अवश्य अर्थात बुजेजा संगीत बोल सब चलो मुस्लिम देर पवित्र कुरान भाषा शिखते जदिना कुरानी ना बुझीता हमें अंत पक्षे अर्था बुझे जो भाषा आदि सब चे भ সেই ভাষায় পবিত্রের উপকারিতা গুলো পাবেন perfect man, sending his word across the land, leading only by his son. Allah has the same. The man is the same. The man is the same. The man is the same. The man is the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 ण देखु परिणतीवार रत आठटन सम्प्रचार सकाल साढ़े छंगल Marriage or Divorce? Solution or Problem? Heaven or Hell?